সালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবাররারকাত আপনারা দেখছেন পিস টিভি বাংলার নিয়মিত ধারাবাহিক অনুষ্ঠান আখলাকুন নবী সাল্ল সাল্লাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের অনুপম চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে আমাদের এই আয়োজন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আজকের এই অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা তাদের সাথে পরিচিত হই আমার ডাইনে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী আসালাম আলাইকুমুল্লাহ ডক্টর মুসলিহুদ্দিন শেয়েখ মুজাফুর বিন মোহসিন सलैकुम वरह वह सुप्रिय दर्शक श्रोता इतिपूर्वे सत्यवादी और अमान उत्दारी विषय आलोचना करतेम थी स्वल्पतार कारण पुरो विषयटा कवर करते आजकल अनुष्ठने से ही अमानद्दारी महानबी सल्लाम थी जीवने ययटार प्रभाव अथवा विकाश कीभे देख कब कीभव से आज के जान चेष्टा करब विशेषकर समाजे आज के जे जिनार सबचे बस अभाव सेता अथवा अमानदारी जे एक मानूष मानुष के विश्वास करते का सामान्य एक जिनिस अथवा सामान्य एक कथा गुछित रखते सहस पा अथच समाज जीवन एकसाथे चलते ग ए रम एक प्रसंग तो सब जीवन ही आसार प्रात्य विषय होते तो ये विषयता समाज जीवन व्यक्तिगत जीवन परिवारिक जीवन योजन मेटान जो महानबी सल्लाह अल्लमर जीवने क्या ये समाज जीवन कीभव वास्तवये से टिके रखार जो महानबी सलामाम किसब्सा नित नहीं निर्देश दिए गेन एखी শেখ আমানুল্লাহ মাদানীর কাছে যাব যে আমন এই বিষয়টা সম্পর্কে আমাদের শ্রোতাদেরকে কিছু ধারণা দিবেন এবং মহানবী সাল্লি আসলামের জীবনে এই বিষয়টা ফুটে উঠেছিল তার কিঞ্চিত আভাস দিলে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম ইনহামদাল্লাহিনহু অনুসালী অনুসালি মোয়ালা রাসুলহিল করিম বাদ মাননীয় পরিচালক আপনাকে ধন্যবাদ আমানতদারি সম্পর্কে বলতে গেলে প্রথমে আমরা বুঝবো যে আমানত জিনিসটা কি আমানত জিনিসটা হল যে কোনো বস্তু বা যে কোনো জিনিস এমন কি কোনো কথা অথবা কোনো জিম্মাদারি কারোপর যদি দেওয়া হয় সেটাকে যথাযথভাবে পালন করা সংরক্ষণ করা ও হেফাজত করার নাম আমানতদারি আল্লাহ রবুল আলমীর সবচেয়ে বড় আমানত দিয়েছিলেন তা ছিল মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ইন্না আরাদনা আল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইন আই ইয়াহমিলুহা ওয়া আশফকনা মিনহা وحملহা আল ইনসান ইন্নহু কানা যালুমাল জাহালা আল্লাহ পাক এই আয়াতে মহাগ্রন্থ আল কুরআনুল আর আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ নাম আরবের জাহেলরা কাফেরাই দিয়েছিল আল আমিন তাহলে আল্লাহর আলমিন এই মহান আমানতকে একজন বিশ্বস্ত আমানতার ফেরস্তার মাধ্যমে আর একজন বিশ্বস্ত আমান নবীর কাছে পৌঁছালেন ওম্মতের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় আমানত এরপরে দেখা গেছে যে मक्कर काफे आगे मक्कर काफे नबी सल्लामे नाम रिखेल आल अमीन आल अमीन मान हल चरम और परम अमान उद्दार दुख जनक हल सत्यम नामधारी शा तर सालात आदायर समय खानलमीनु खानलनु खानलनु तरजे बक्तव्य अमान उद्दार खिमान उद्दार खि अमान उद्दार खिया तरा এবং এটা বড় খেয়ানত সাইফুল ইসলাম ইমাম তাইমিয়া রাহেমাল বলেন যে দেখো তো নাদান বলে কি কেমন কথা খানাল আমিনু খানাল আমিন উদ্দার খিয়ানত করেছে আমান খিয়ানত করেছে আমান উদ্দার খিয়ানত করেছে এই জন্য এমন হলো যে ভালো মানুষ চুরি করেছে ভালো মানুষ চুরি করেছে ভালো মানুষ চুরি করেছে বলতে হতো যে চোর চুরি করেছে চোর চুরি করেছে কথাটা তো বলা লাগতো খানাল আল খায়নু খানাল, আল খায়নু খানাল আল খায়নু খিয়ানতকারী খিয়ানত করেছে খিয়ানতকারী খিয়ানত করেছে নামও দিয়েছে আলামিন তারপরে বলছে খানাল আমিনু খানাল আল আমিনু যে জিনিসটা প্রচলিত আমানত বলতে আমরা বুঝি যে কারো কাছে টাকা পয়সা রাখলে সেইটা যদি যথাযথ ভাবে আদায় না করে সেইটা হলে আমানতের খেয়ানত করা কিন্তু আপনি যেভাবে বলছেন তাতে বোঝা যে সব বিষয়ই আমানত বলা যেতে পারে সংরক্ষণ করা সেটাও স্ত্রীর মাল সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন আবার অনুরূপভাবে স্ত্রীর জন্য স্ত্রীর কাছে স্বামীকে আল্লাহ পাক স্বামীর জন্য যা কিছু দিয়েছেন সেটাও তারা আমানত সেটাও সংরক্ষণ করা এমনকি যে বাচ্চা সন্তান দান করেছেন এটাও আমানত এটাও হিসাব হবে টাকা পয়সা দিয়েছেন এটাও আমানত তো যাই হোক তা আমানতদারিতায় উদ্দারিতায় নী সাল্লাহ আলি এমন চরম পরাকাশটা দেখিয়েছিলেন তাই তো তিনি নিজে বলেছেন লামান আল ইমান লাহু রাসুল্লাম যেন বলতে চাচ্ছেন যে আমান উদ্দারিটা এটা একটা এমন একটি বিষয় যে ইমানের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ অংশ লামান আলিমান্লাহ আমানত যারা আমানত নাই সংরক্ষণের জন্য রেখে দেওয়া হয় সেটাই আমানত হিসেবে গণ্য হবে এবং সেটা সেই গুরুত্ব দিয়েই দেখতে হবে বা বিবেচনা করতে হবে এবং এটা এখানে সামাজিক জীবনে যেমন উপকার বা নিরাপত্তার একটা বিষয় আছে एवं पालन करते परमान से परिचय बहन कर बोझा जासलउद्दीन का मुजाफरबीन महसिन के अनुरोध करब जो महानबी सल्लास्लमर जीवने कोदाहरण दिए एम घटना की उपस्थन करते ही उन्नी रक्षा करतेंमानदार छ সেই বিষয়ে আপনি একটু আলোকপাত করলে আমরা জীবনী থেকে শিক্ষা গ্রহণ করি তাহলে যে কথাটা আপনি বলেছেন আজকে বড় অভাব যে কথা আমানতের সাথে জড়িত যেহেতু যে ব্যক্তির मध्यम जब त्रुटिम बक्त्यल्लास व्यक्ति दी तक देखा गया जिसतें जो व्यक्ति रेखे गेसे फेरत दिरतर परल्ला फिरत आसब সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আমি আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারাকের আন্তরিক এই মুবারকবাদ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 দেখু এক ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান একটা সফলতা অর্জনের মাস বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতময়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 अनुष्ठान फिर आस আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা শুনতেছিলাম যে মহানবী সাল্লু আলি সাল্লামের কাছে মানুষ আমানত রাখত এবং তিনি সে আমানতগুলো যথাযথভাবে কিভাবে পালন করতেন আমরা শেখ মাদানির কাছে এই বিষয়টার ইঙ্গিত পেয়েছি যে তাকে নবী হওয়ার আগেই দেশের মানুষেরা এরকম একটা উপাধি দিয়েছিল যে তিনি আল আমিন তিনি আমানতদার তিনি বিশ্বস্ত তার সাথে পুনর্নির্মান করা হলো পুনর্নির্মাণের কিন্তু তিনি গ্রহণ করেছেন তিনি পাথর টানতেন এবং আচ্ছা একবারই শুধুমাত্র কাপড় খুলে টানছিলেন এই কাঁধের উপরে কাপড়টা দিয়ে হাতসে পাহসে পরে গেছিলেন অর্থাৎ নবীর জন্য লগ্ন হজে যে না নগ্ন সমাজেও এটা তার দ্বারা প্রমাণিত হয় যাই হোক পাথর কে বসাবে কমে কমে মারামারি কবিলায় কবিলায় মারামারি পবিত্র পাথর নিয়ে তো সবাই সিদ্ধান্ত নিয়ে আগামীকাল সবার সবার আগে যে আসবে কাবার ঘরে ঢুকবে সেই ফাইসলা করবে দেখা গেল যে মোহাম্মদ ঢুকছে তাদের মতো সন্দেহ ছিল আসালাম যে কে না ঢুকবে আবার মারামারি শুরু হতে পারতো কিন্তু যখন দেখলো ঢুকেছেন বড় জোর পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর বয়স তখন ওখানে সত্তর আশি বছরের অনেক মাত বড় আছে তারপরে উইলিয়াম মূর্তি লাইফ অফ খুব হাইলাইট করেছে চিৎকার করে বলে উঠল এই দেখো আমাদের বিশ্বস্ত আমানত্বের কথাটা নিয়ে কাজে বলছিলাম যে যারাই দুনিয়ার কোন আমানত মানে বিশ্বস্ততা আমানত মানে হলে নির্ভরশীলতা যিনি নবী হতে চলেছেন যিনি বিশ্বের লিড দিবেন যিনি কৌমের নেতৃত্ব দিবেন আমরা এই প্রসঙ্গটাই জানতে চাচ্ছি যে মহানবাহ ইসলামের জীবনে আমানত দাড়িটা কিভাবে প্রকাশ পেয়েছে সেটার ইঙ্গিত আমরা আপনাদের কাছে পেয়েছি এখন এই আমানত যদি সমাজে রক্ষা করার প্রবণতাটা কমে যায় অথবা উঠে যায় অথবা না থাকে অথবা আমরা যদি এই আদর্শটাকে সবাই মিলে গ্রহণ না করতে পারি অথবা আমরা যদি এই আদর্শটাকে অনুসরণের মধ্যে কর্তব্য হিসাবে না ধরি তাহলে আমাদের যে বিপর্যয় আসতে পারে অথবা তাদেরকে একটা শ্রেণী হিসাবে চিহ্নিত করে যে তারা কপর তারা মুনাফেক তাদের দ্বারা সমাজে সার্বিক ক্ষতি সাধিত হতে পারে হয় এই বিষয়ে আমি শেখ মাদানীকে একটু অনুরোধ করব। আমাদের दर्शक श्रोतार धन्यवाद आपके माननीय परिचालक एक जिनबाई अमानत उठे गेले क्या एसे जाए कम मानस अपेक्षा कर आलामतर भरेतम अमान सम्पर्के नबी सल्लाम जे आयातुल मुनाफे साल मुनाफे তিন চিহ্ন তিনটি ইসা কাদা ইস আয়াদা আখলাফা ওখানে বলতেছেন যখন কথা বলে মিথ্যা বলে আর যখন ওয়াদা করে খেলাফ করে আর যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে তা আমানতের খেয়ানত এটা হলো মুনাফেকের আলামতের এক অন্যতমতম বৈশিষ্ট্য মুনাফেকের একটি অন্যতম বৈশিষ্ট্য আল্লাহর রাবুল আলমিন বলেন কাদাফুলাহ মিনুন বলতে বলতে শেষে যাবছেন যারা তাদের আমানত এবং তাদের অধিকার সম্পর্কে বিশেষ ভাবে লক্ষ্য রাখে বলেনের ভিতরে যত আমানতের কথা আসছে গুলি কথাই নবীর জন্য প্রযোজ্য এবং প্রতিফলিত হয়েছে প্রতিফলিত হয়েছে মাসাল্লাহ তবে আমানত সম্পর্কে আমরা আর জিনিস জানা দরকার মনে করি সেটা হলে এই আমানত হলো যে জিনিসটা নেওয়া হয়েছে হুবহু তা দিতে হবে এবং ওলামায় কেরমগুন বলছেন যে কারো কাছে যদি বড় নোট দেওয়া হয় সেই নোটটাকে ভাঙানোর অধিকারও তার নেই যে রেখেছে তার অনুমতি ছাড়া যে নোটটা দিয়েছে ওই নোটটাই ফেরত দিতে হবে এটা নাম আমানত আমানতের আরেকটা মুরাদেফ আছে সহযোগী আর একটা শব্দ আছে সেটা নাম অদিয়া অদিয়ত এবং আমানত অদীয়তের ক্ষেত্রে সেটা ইচ্ছা করলে সেটা খরচ করে ফেলতে পারে ধার নেওয়ার ফেরত পাবেন ফেরত না দিলেও যেটা জমা দেওয়া হলো ওইটা সে খরচ করতে পারবে কিন্তু হারিয়ে গেলে আবার জরিমানা দিতে হবে বা খরচ করতে পারবে বা ব্যবহার করতে পারবে তো রসুল্লাহ সাল্লাম যে কেমন ছিলেন এটা তো আর একটা কথাই আমাদের জন্য যথেষ্ট কাফের বেদিন বেঈমানরা তার আকিদার সাথে বিশ্বাস না রাখার পরেও তার সাথে গরমিল থাকার পরেও তাদের আমানত তারা রেখে যেতেন যেটাই চরম দলিল এবং পরম আমাদের জন্য শান্তনা বা আমরা পরম আমরা বলতে পারি যে এটা চূড়ান্তের আলামিন নামের মাধ্যমে সেটা পরিষ্কার হয় আর কি রসুল্লাহ তিনি আমানতদারি সংরক্ষণ করেছেন এবং আমানতের যারা খেয়ানত করেছেন তাদের প্রতি ধমকি দিয়েছেন এবং কিয়ামতের অপেক্ষা করতে বলেছেন অথচ রসাল বলছেন কিয়ামত সংগঠিত হবে সেরারুল খালক নিকৃষ্ট মানুষের উপর शाहे मदानी वक्त्य आलोचना बुजते दुनिया प्रसंग हादीा आससे रिपरजय আসতে হয় তাহলে আমানতের অনুপস্থিতিটা দরকার মানে আমানত থাকলে একটা সমাজে সেখানে বিপর্যয় করতে পারে না কিন্তু যখনই সমাজে আমানত উঠে যাবে মানুষের মধ্যে এই বিশ্বস্ততা হারিয়ে ফেলবে বা কারোর কাছে বিশ্বাস করে রাখলো সে যদি বিশ্বাস ঘাতকতা করে তাহলে সমাজে মানে অনিবার্য বিপর্যয় ঘটা এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়া তা আমি শেখ মুজাফর বিন মোহসিনের কাছে এই বিষয়টার একটু আলোকপাত করতে বলবো এসেছি অনেক জায়গা মানে গ্রাম অঞ্চলেও বিশেষ করে বা শহর অঞ্চলেও একজন ব্যক্তির কাছে আমি কিছু টাকা রেখেছি আমানতদার যা সময় হইলে আপনার কাছ থেকে নিয়ে নিব অথবা কোন বিষয়কে লক্ষ্য করে চুক্তি করে যে যখন আমি এই পর্যন্ত যাব তখন আপনি আমাকে বিষয়টা দিয়ে দেবেন আর টাকাটা আপনার কাছে রেখে দেবেন পরবর্তী দেখা গেছে যে পুরোটায় অস্বীকার করে বসেছে সে তার সাথে কোনো চুক্তিই হয়নি টাকা পয়সা তো নেওয়া দূরের কথা এই বিষয়টা এখন বেশি অনুভূত হচ্ছে এবং এই জায়গাতে মানুষ কঠিন ধোকার মধ্যে পড়ে যাচ্ছে আমানত কতগুলা কথার আমানত জি জি জি মালের আমানত দায়িত্বের আম যে দায়িত্বের যোগ্য না দলীয় কারণে হোক স্বজন প্রীতির কারণে হোক তাকে আমান অপেক্ষাকৃত যোগ্য লোক পোস্ট পজিশন বা জন্য পাওয়া যায় সেখানে যদি নিম্নতম কাউকে দেওয়া হয় তাহলে দেওয়া হয়েছে সেখানে যদি আমি দায়িত্ব অবহেলা করি বাস্তবায়ন না করি সেটাও বিরাট আমাদের খেয়াল আমাদের অপেক্ষা করো মালের আমান বিভিন্ন প্রকার হতে পারে আমি শুধু দিলাম এইটুকু না রাষ্ট্রীয় মালের আমানত আমার কাছে থাকতে পারে এটা প্রতিষ্ঠানিক আমানত দায়িত্ব আমার কাছে থাকতে পারে সেটা যদি আমি সেটাও আল্লাহর এগুলা সবই কিন্তু আমানতের মধ্যে দায়িত্বের মধ্যে তবে নৈতিক চরিত্রের মান যদি প্রতিটা মানুষের এরকম না হয় তাহলে কিছু আশা করা যায় না আমানতহীন মানুষ হলো আমার দৃষ্টিতে এই পশাতকের মতো যার মধ্যে লোহা যতই মারেন রসাল্লাম খাইবার যুদ্ধের দিনের ঘটনা অনেক ব্যক্তিকে শহীদ বলছেন সাহাব হঠাৎ করে এক ব্যক্তিকে শহীদ বললেন আল্লাহ হতেই পারে না অসম্ভব আমি তাকে কারণে সেটা দ্বারা জাহান নামে তাকে জ্বালাচ্ছে পোড়াচ্ছে আমি তাকে দেখছি তখন এই সাহেবের ছোট্ট একটা বিষয় শুনে সবাই এসে জমা দিল তা আসব তহমিনাল গনিম আমি পেয়েছিলাম গনিমত থেকে নিয়েছিলাম না বলেই নিয়েছি জ্বালাবে মসজিদের দায়িত্বশীল রাষ্ট্র দায়িত্ব ছিল এমপি হয় মন্ত্রী যেই হোক না কেন যদি আমি এক টাকাও বা তার চেয়ে কম কারো কাছে যদি আমানত রাখা হয় এটা আমাদের মারাত্মক ক্ষতি একজন যদি আমানত নষ্ট করে এটা দশজনের উপর আঘাত দশজনের উপর আঘাত ক্ষতিটা বেশি আপনি আমার কাছে টাকা রাখলেন কিন্তু আমি দিলাম না টাইম মতো দেখা গেলেন না আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমরা শ্রোতা এবং দর্শকদের কাছে আপনাদের এই আলোচনাটা আমি আশা করছি অত্যন্ত ফলপ্রসূ হবে এবং এই আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এবং আমাদের সমাজে আমরা আমানতদার হয়ে যার যার যে দায়িত্ব যার যার কাছে যেসব আমানত আছে সেই আমানত যেই যে পর্যায়ে আছে সেই পর্যায়ে আমরা আদায় করার চেষ্টা করব এবং এর মাধ্যমেই আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং পরকালে এর অচিলায় আমরা নাজাদ পাব এবং এ দিন অত্যন্ত মহাপ্রতিদান যেটা সেটা যেন আমরা সবাই লাভ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন সবার কাছে আমরা সেটা আশা করি আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওরা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 সুইফট বিআইসিউড এআরাই জিবি টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিস মানবতার সমাধান ফর হিউম্যানিটি